কলকাতার সঙ্গে চোখে শুধুমাত্র যখন ছোট ছিলাম তখন জানতাম যে কলকাতার আর নাম সিটি অফ প্যালেসেস চোরুঙ্গের ওপর একের পর এক প্রাসাদের মতো বাড়ি থেকেই নাকি নামটা হয় কিন্তু কলকাতার প্রথম তিনতলা বাড়ি কোনটা সেটা জানেন কি রিমাইন্ড হোক তাহলে বরং তার জায়গায় ডিসাইড করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা জুনিয়র ক্লার্ক যাদের বলা হতো রাইটার তাদের একটি থাকার জায়গা তৈরি করা হবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কতটা কিপটে তার অনেক উদাহরণের মধ্যে হচ্ছে এই যে তারা তাদের জুনিয়র ক্লার্কদের এত কম মাইনে দিত যে ওই টাকায় কলকাতায় বাড়ি ভাড়া করে থাকতে হলে খাওয়ার পয়সা থাকবে না তবে রাইটারদের জন্য বাড়ি বানানো হবে কিন্তু বাড়িটা বানাবেন কে মিস্টিরিয়াস এক ভদ্রলোক মিস্টিরিয়াস বলছি কারণ ভদ্রলোকের ব্যাপারে বিশেষ কোনো তথ্য কোথাও নেই তবে এটা ঠিক যে তিনি খুব বড় আর্কিটেক্ট মোটেই না এবং তিনি কলকাতায় এসেছিলেন কার্পেন্টার মানে সুতোর মিস্ত্রিদের ট্রেনিং দিতে যাতে ভারতীয় মিস্ত্রিরা ঠিকঠাকভাবে ইউরোপিয়ান কায়দার ফার্নিচার তৈরি করতে পারে তার নাম কিন্তু উচ্চারণ হয় লিওন টমাস লিওন তৈরি করলেন বিশাল বড় একটা বাড়ি যারলি কোন নেই ফ্রিতে থাকতে দেওয়া হবে বাড়ি আবার সাজানোর কি দরকার বড় বিল্ডিং ভেতরে উনিশটা ফ্ল্যাট ব্যাস জব ডান এবার যদি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে আপনাকে দোকান আর মালের গুদাম কল্পনা করুন আরো চল্লিশ বছর পরে প্রবল ক্রান্ত ব্রিটিশ সরকার ঠিক করে যে সদস্ত অফিস আছে সবকটাকে একসঙ্গে রাইটার্স এই সমস্ত বসানো হয় রাইটার্স এর মেইন গেটের উপর আজও দেখবেন হাত বাড়িয়ে দাঁড়িয়েছেন রোমান দেবী মিনার্ভা উনিশশো সালের আটই ডিসেম্বর এই রাইটার্স আক্রমণ করেন বিনয় বসু এবং বাদল ও দিনেশ গুপ্ত তাদের লক্ষ্য ছিলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কর্নাল এনএস সিমসন তাকে হত্যা করার পর পুলিশের সঙ্গে এই রাইটার্সের করিডোরে চলে বিনয় বাদল দিনেশের গুলির যুদ্ধ তাদের নামে আজ ডাল হাউজ স্কোয়ার বিবিটি তবে টমাস নাম পুরোপুরি মুছে কাজ চলছে তবে শুনেছি রাইটার্স এ নাকি সাহেব ভূত দেখা যায় এও শুনেছি যে রাইটার্স ভেতরে নাকি সুইমিং পুল তৈরি করা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান নেটিভদের দের কাটতে দেখলে लग इन कर रेडियो मिर्ची अथवा दीप एक्जेस डट कम स्लैश मिर्ची दीप